আসসালামাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ ওসালাম ওমতানিন প্রিয় দর্শক বৃন্দু আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ কিতাব এর ধারাবাহিক দর্শনার জন্যে আজকে আমরা পৃথিবী मुस्लिम विश्व लक्ष्य करी सब चीय परिस पाषयट बस दुरबलता अनुभव करा दबी करी इमान कथा जामान और इसलम के जन एक प्रकार मस्जिद और मद्रास सीम रखते चाहिए इसलम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 अल्लाह रसुल्ला कसलम के मस्जिद और मद्रास करके प्रयोग कर सर्वस्तरी तीन मौमिन मुस्लिम एक आकदार संशोधन प्रयोजन इसलमन व्यवस्था अतए जीवन सकल क्षेत्र के पालन करब इमें मे चलब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 একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রবাহ আলমিন শয়তান যাদেরকে পথভ্রষ্ট করছে তাদের একটি চিত্র তুলে ধরেছেন এর নাম্বার আয়াতে আল্লাহ রসুল সাল্লামকে বলছেন তুমি কি তাদের দিকে লক্ষ্য করি বা তাদেরকে দেখছো না তাদের বিষয়ে খেয়াল করছো না যারা ধারণা করছে যে তারা ইমানদার আবার তারা তাগুতের কাছে বিধান নিতে যায় তাগত আমরা বলেছি আল্লাহ এবং তার রাসুলকে বাদ দিয়ে অন্যের কাছে যদি বিধান সেটাই তাগুত। যে যারা প্রকৃত মৌমিন তারা তাদের বিধান গ্রহণ করতে যাবে আল্লাহ এবং তার রাসুলের কাছে আর যারা প্রকৃত নয় বাহ্যিকভাবে হয়তো সে ইমান ইসলাম প্রকাশ করে আন্তরিকভাবে সে ইমান ইসলামকে গ্রহণ করতে চায় না তারা আল্লাহ ছাড়া গাইরুল্লাহার কাছে বিধান গ্রহণ করতে যাবে লেখক রহেমহল্লা এক তিনি এ ধরনের বর্ণনা নিয়ে আসছেন फसिले बर्णनाशुद्यक्ति समय झगड़ा विवाद लिप्त हो लिप्त समाधानबी सल अली विषय फैसला फैसलारी अश्रफर से अशराफ ইহুদি নেতা যাই এর ফসল আমরা নিয়ে আসি তারা দুজনে অমর রাজিয়া লহুর কাছে আসলেন অমর রাজিয়াল লহুর কাছে আসলে অমর রাজিয়াল লহুর কাছে এসে তাদের বিষয়টি তুলে ধরলেন যে আমাদের এই সমস্যা এবং একজন বললেন আমি চাইছি আল্লাহ রসুল সাল্লামের কাছে গেলেন ভিতরে গিয়ে তিনি তরবারি নিয়ে আসলেন নিয়ে আসে বললেন যে আল্লাহ রসুল সাল আলিহ্লামের বিধান মেনে নিতে রাজি নয় এই তরবারি তার ফেসলা করবে। তারপর সেই তরবারি দিয়ে তাকে একেবারে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 এর শাস্তি হলো এই ধরনের প্রিয় বন্ধুরা এ বিষয়টি আমাদের সকলকে সকল ক্ষেত্রে নয় বরং ধর্মীয় সকল বিধানের ক্ষেত্রে তারা চায় তাগুতের ফায়সালা নিতে তাগুতের ফায়সালা সেটা বহুদিক দিয়ে হয় তাগুতের ফায়সালা বিভিন্ন মানব রচিত বিধান যেটা সেটাও হলো তাগুতের ফায়সালা ঠিক তেমনি ভাবে নিজেদের মন করা যে ফাইসালা সেটা হলো ইসলামের মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আল্লাহ রব আলমিনের কোরআন এবং রাসুল সাল আলিহাল্লাম এর হাদিসকে মেনে চলতে পারি চলে সত্যিকারই আমরা মমিন এর পরিচয় দিয়ে ইহকাল এবং পরকালে اللہ حو سفر کرتے چیز بند گلیہ اللہ شیشن دیکھ تھینل সেই নম্বর আয়াতে আমাদের কাছে তাগুতের ব্যাখ্যাটা মোটামুটি স্পষ্ট হলো এই যে তাগুত দ্বারা কোন ব্যক্তি বা গোষ্ঠী মারা হবে এটা না তাগুত তাগুত নয় বরং কিতাব এবং গোষ্ঠীর হাদিস যে বর্জন করে চলতে চাই সেই হলো তাগুত চাই সেই ব্যক্তি রাজাবাদ শাহ আল্লাহর কিতাব রাসুল সাল্লামের সন্নাকে বর্জন করে যে অন্যটাকে গ্রহণ করতে চায় সেটাই হল তাগুত मौमिन नये मुनाफिक अथवाफिर पर्या चलेगत का आलोचना थे क्लियर हो गलो तागत हलो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 এর বিধান বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিধান বাদ দিয়ে অন্য বিধান অনুযায়ী যারা চলতে চায় এবং আরো কয়েকটি দিকে আমরা তুলে ধরেছি সেগুলি হলো তাগুত বড় তাগুত হলো তাগুতের যারা আশ্রয় নেই তাগুত যারা গ্রহণ করে নেয় তাদের হুকুম কি তারা কি মামিন হতে পারে আমরা এ আয়াত থেকে জানলাম আল্লাহ রাবুল্লা আলামিন তাদের দুটি পরিচয় তুলে ধরেছেন এক হল সোরান ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা ধারণা করে তারা ইমানদার তাহলে এখানে আল্লাহ এবং আল্লাহ আমরা পরিচালিত হই আল্লাহ বলছেন তখন দেখবো যে এই মুনাফিকরা তোমার থেকে বহু রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করার মুখ ফিরিয়ে নেওয়ার তারা চেষ্টা করছে आश्रय तर मौखिक भाव दावी ईमानदार अल्लाह रबुल्ला आलमी बहरा धारणा कर दबी कर भाव अंतर দুই নাম্বার তারা সত্যিকার এই ইমানদার কি না এটা পরীক্ষার জন্য আরেকটি দিক হল তাদেরকে আমরা যখন আহ্বান জানাব তাদেরকে আমরা বলবো যে আপনার আসুন যে দলে আছেন আপনারা অসুবিধা নেই কোন দলের সাথে সংযুক্ত হলেই ইমানদার হওয়া যাবে এটা কোনো কথা নয় ইমানদার হওয়ার জন্য কথা হলো করান এবং হাদিস মানতে হবে আপনি যে দলে আছেন সেই দলেই থাকুন কিন্তু আপনি আপনার যাবতীয় বিষয়গুলিকে করান এবং হাদিস অনুযায়ী মানেন তাহলে আপনি মোমিন হতে পারবেন কোন দল ইমানের পরিচয় নয় কোন দলের সাথে বরং বিষয় হলো আমি যেখানেই থাকি যে জায়গায় যেই এলাকায় যেই ভাষায় যেই বর্ণাই হই না কেন আমার কাছে যদি আল্লাহর করআন এবং আল্লাহ রাসুল সালাহ হাদিস থাকে সেই অনুযায়ী আমার আকিদা বিশ্বাস হয় সেই অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি সেই অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্রগুলি পরিচালনা করি তাহলে আমি ইনশা আল্লাহ মহমি প্রিয় দর্শক বৃন্দ আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি এরপরে আবার আমরা ফিরে আসব আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক বৃন্দ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছিল যে তাগুত কাকে বলে এর পরিচয় আমরা আজকের এই আলোচনা বা এই অধ্যায় থেকে ক্লিয়ার হয়ে গেল যে তাগুত হল এর সংক্ষিপ্ত এতটুকুই পরিচয় যে আল্লাহ এবং তার রাসুল এর বিধানকে বর্জন করে যার বিধানকেই মেনে নেওয়া হবে বা যাকেই আশ্রয় দেওয়া হবে যার এই আনুগত্য করা হবে সেটাই হলো তাগুদ এখন তাগুতে যারা আশ্রয় নিয়ে থাকে তাদের হুকুম কি হতে পারে তাগুতে যারা আশ্রয় নেয় তাগুতের তাগুত বলতে আল্লাহ এর বিধান বিধান বিধান অন্য অনুযায়ী যারা চলতে চায়। এবং আরো কয়েকটি দিকে আমরা তুলে ধরেছি সেগুলি হলো তাগুত তার মধ্যে সবচেয়ে বড় তাগুত হলোলিস তাগুতের যারা আশ্রয় নেয় তাগুতকে যারা গ্রহণ করে নেয় তাদের হুকুম কি তারা কি মমিন হতে পারে আমরা এ আয়াত থেকে জানলাম এরপরে একষট্টি নম্বর আয়তে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় যে আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল আলী হোসাল্লাম দিকে ফিরে আসি আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা পরিচালিত হই আল্লাহ সুদুদা তখন দেখবো যে যারা আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে গ্রহণ করছে ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য হোক সামাজিক জীবন পরিচালনার জন্য হোক রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্যই হোক তারা এ তাগুতের আশ্রয় নিয়েছেন এবং এ তাগুতের আশ্রয় নিয়ে তাদের যদিও তারা মৌখিক ভাবে দাবি করে থাকে ইমানদার আল্লা বলছেন যে না তারা এটা ধারণা করছে তারা দাবি করছে মৌখিক ভাবে অন্তর থেকে নয় এক দুই নম্বর তারা সত্যিকার ইমানদার কি না এটা পরীক্ষার জন্য আরেকটি দিক হলো তাদেরকে আমরা যখন আহ্বান জানাবো তাদেরকে আমরা বলবো যে আপনারা আসুন যে দলে আসেন আপনারা অসুবিধা নাই কোন দলের সাথে সংযুক্ত হলেই ইমানদার হওয়া যাবে এটা কোনো কথা নয় ইমানদার হওয়ার জন্য কথা হলো করান এবং হাদিস মানতে হবে আপনি যে দলে আছেন সেই দলেই থাকুন কিন্তু না দিতে পারলে ইমানদার হওয়া যাবে না এই অন্ত ধারণা এটি ঠিক নয় কখনো বরং বিষয় হলো আমি যেখানেই থাকি যে জায়গায় যেই এলাকায় যেই ভাষায় যেই বর্ণেই হই না কেন আমার কাছে যদি আল্লাহর করান এবং আল্লাহ রাসুল সাল্লামের হাদিস থাকে সেই অনুযায়ী আমার আকিদা বিশ্বাস হয় সেই অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি সেই অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্রগুলি পরিচালনা করি তাহলে আমি ইনসা আল্লাহ তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ব্যক্তিদের কয়েকটি অবস্থা হতে পারে প্রথম অবস্থা হল যে ব্যক্তি কোরআন এবং সন্নাকে গ্রহণ করে না শুধু হয়তো মসজিদ মাদ্রাসা এই ক্ষেত্রে গ্রহণ করে কিন্তু বাকি সব জীবনের এই ক্ষেত্রে গ্রহণ করতে চায় না এই দৃষ্টিকোণ থেকে চায় না যে তারা মনে করে যে বিধান অনুযায়ী চলছে সেই বিধানটাই হল করার চেয়ে উত্তম বিধান যার জন্য তারা গ্রহণ করতে না এটা যদি মনে করে থাকে কেউ তাহলে সে করান মুসলমান সে কখন মৌমিন নয় সে হান্ড্রেড পারসেন্ট কাফের এবং হান্ড্রেড পার্সেন্ট মুশ্রিক যতই সে পাঁচ ভক্ত সালা তাদাই করুক আর যাই করুক যদি জীবনের কোনো পর্যায়ে কেউ মনে করে যে এখানে করন হাদিস অচল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 তাহলে আবার সে দিকে চলে যেতে পারে তৃতীয় অবস্থা আরেকটি দিক আমরা মনে করব আমি যখন জানলাম যে এই ব্যক্তি তিনি করন হাদিসের কারণে এবং সেটাকেই তিনি সর্বোচ্চ বিধান মনে করেন করন হাদিস অচল সেখানে মনে করেন বুঝলাম যে সে কাফের হয়ে গেছেন যদিও সে পাঁচ বক্ত সালাত আদায় করে রাত ভর্তাহয সে মুসলমান নয় তাহলে এখন আমার করণীয় কি ক্ষেত্রে আমরা একটু আমাদের সচেতন অবসর হাজরকার দরকার আমরা এক্ষেত্রে কেউ কেউ মনে করি যে ব্যক্তিগত আমার এখন দায়িত্ব হলো যেহেতু আপনি যখন মনে করছেন জানছেন বিভিন্ন প্রমাণের আলোকে আপনি জানলেন যে সে ব্যক্তি মুসলমান নয় কিন্তু আপনার উপর এ দায়িত্ব এসে যায়নি যে তার সাথে আপনাকে লড়তে হবে এটা নয় হ্যাঁ আপনি তার সাথে লড়বেন কখন যখন আপনার এমন সামর্থ্য হবে যে তার সাথে লড়লে যেই পরিস্থিতি এর চেয়ে আপনি আরো ভালো পরিবেশ পরিস্থিতি নিয়ে আসতে পারবেন তখন আপনার দায়িত্ব হবে তার প্রতিরোধ করা এবং তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে আমি যদি এখানে লড়তে যাই আমি এখানে যদি অস্ত্র ধরতে যাই তাহলে দেখা যায় যে রক্তের বন্যা ছুঁবে তাহলে সেখানে ইসলামের নিয়ম হলো যে না আমি যতটুকু জানি সে অনুযায়ী আমি পালন করে চলব এখানে প্রতিরোধ আমার জন্য নিয়ম নয় কারণ আল্লাহ রাসুল যে ব্যক্তি তার হাত দিয়ে মানে শক্তি দিয়ে ফাইনামি যদি শক্তি দিয়ে না পারে তাহলে কি করবে তার মুখ দিয়ে কমপক্ষে কথা বলে এর প্রতিবাদ করবে ফাইনাম যদি মুখ দেওয়া সম্ভব না হয় তাহলে ঘৃণা করবে এইভাবে প্রতিবাদ করবে প্রতিরোধের জন্য কিন্তু এই শক্তি প্রয়োগ করা কখন আমি একজন মানুষ আর বিশাল জনগোষ্ঠী তারা সেই অন্যায়ের উপর এখানে যদি আমি শক্তি প্রয়োগ করতে যাই তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে शक्ति प्रयोग तक अपरिहार्य कारण अन्या प्रतर उद्देश्य हलोने न्याय न्यायारतीबाद करते अन्यायर करते कमी प्रतिबद्ध देखा जाए बड़ अन्या चले आसंका नियम हलो इसलम विधान हलो ना से धर्य धारण करते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 কিন্তু যখন এমন একদিন সুযোগ হলো সেই হল যে এই অন্যায়কে দূর করার পর এখানে ন্যায়কে প্রতিষ্ঠা করা যাবে সেদিন আল্লাহর নির্দেশে আবার অষ্টম মক্কা বিজয় করলেন মক্কা থেকে সেই যত রকমের তিনশো তো প্রতিমা আর যত কিছু রয়েছে সবগুলিকে দূর করে দিলেন যারা তাদের অনুসারী তাদেরকেও সজাগ করে দিলেন তাহলে বিষয় হলো এই আমি যখন দেখছি যে কোন দেশে বা কোন এলাকায় সেখানে এই ধরনের তাদেরকে মনে করলাম যে তারা তাগুত মনে করলাম যে এই ঠিক আছে তারা কাফের হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমি এখন একটা কিছু পিস্তল পে বা একটা বের শুরু করে দেব না এটা নিয়ম নয় ইসলাম বাতিলকে কে করে নেওয়ার বিষয় নয় আবার ইসলাম নিজেকে দুর্বল করে দেওয়ার বিষয় নয় আমাদেরকে ইসলাম ভালোভাবে বুঝতে হবে অবশ্যই আমরা যেটা তাগুত সেটাকে কখনো মেনে নিব না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 শক্তি দিয়ে কোন প্রতিবাদ করলেন না মারামারি কারণ আমরা যখন তাগুতের প্রতিবাদ করব সেটাও শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল সাল আলিহ্লামের কাছ থেকে কাউকে তাগুত বলে চিহ্নিত করব সেটাও শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল সাল আলামের কাছ থেকে প্রিয় বন্ধুরা যারা আল্লাহ সুহানা এবং তার রসুল সাল আলী সাল্লাম এর বিধানকে বর্জন করে অন্য কোন বিধানকে গ্রহণ করবে যদি সেটা আল্লাহ এবং তার রসুলের বিধানের বিপরীত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি বর্জনীয় এবং সেটার নামে হল তাগু